Rainboss Media পরিবেষ্টিত অডিও লেকচার সিরিজ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা ইনাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা মযীদান ইলাYawmid Din amma ba'd আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম মক্কার বাইরে বিভিন্ন গোত্রের সাথে রসুল্লাহ সাল্লু আলহিহ আসাল্লামের দাওয়াত এবং তাদের কাছে প্রতিরক্ষা চাওয়ার বিষয়ে দুটি গোত্রের কথা আমরা আলোচনা করেছি বনুকিন্দা এবং বনু আমির এবং সাসা যারা আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লামকে প্রোটেকশন দিতে রাজি হয়েছিল সত্যি কিন্তু সেটা ছিল রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের আশায় তারা স্বপ্ন দেখছিল আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লামের নেতৃত্ব গুণ এবং ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে একদিন তারা সমগ্র আরবের রাজা হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম তাদেরকে ক্ষমতা লাভের কোনো আশ্বাসই দেননি যদিও বা সে মুহূর্তে তার নিরাপত্তার খুব প্রয়োজন ছিল কিন্তু দিন ইসলামের জন্য তিনি কোনো প্রকার কম্প্রোমাইজ করেননি অন্যদিকে বন সাহেবান গোত্রটি আল্লাহ রসুলসাল্লু আলাইস্লামের রিসালাতের ব্যাপারে বেশ ভালোই কনভেন্স ছিল তারা আল্লাহ রসুলসাল্লু আলাইসাল্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য রাজি ছিল তবে তাদের অঙ্গীকার ছিল আংশিক তারা ফুল প্রোটেকশন দেওয়ার সাহস করতে পারেনি কারণ তাদের সাথে পারস্যের চুক্তি ছিল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 এর কিছুকাল পরেই খাজরাজ গোত্রের লোকেরা তাকে হত্যা করে তার গোত্রের লোকেরা বলতো আমরা মনে করি সোয়ায়দ মুসলমান অবস্থায় নিহত হন তিনি বুয়াস যুদ্ধের আগেই নিহত হন সোয়ায় ছাড়াও মদিনার আরও একজন মানুষ রসুল্লাহ সাল্লু আলাইসালামের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে পারে এবং সে তৎক্ষণাৎ মুসলিম হবার সিদ্ধান্ত নেয় কিন্তু তার গোত্রের এক মুরব্বীর ধমক খেয়ে সে পিছিয়ে পড়ে ঘটনাটি এমন মক্কায় মদিনা থেকে কিছু লোক আসে এবং হিসাব বর্ণনা করেন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 আপনি আপনার ব্যাপারে আমাদের জড়াবেন না আমাদের জীবনের কসম আমরা ভিন্ন উদ্দেশ্যে এসেছি তখন ইয়াস চুপ হয়ে গেল এবং এরপর সাল্লু আলাইম তাদের থেকে উঠে আসলেন তারা মদিনায় চলে গেল এরপর আওস এবং খাজরাজের মাঝে বোয়াসের যুদ্ধ সংঘটিত হয় এর কিছুদিন পরেই ইয়াস এবেন বোয়াজের ইন্তেকাল হয় মাহমুদ ইবেন লাবিদ বলেন তার অন্তিমকালে উপস্থিত ছিল এমন একজন তার স্বগত্রীয় ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন যে তারা মৃত্যুকালে তাকে বারে বারে লাহা ইহা এবং তাকে শুনেছে এবং সেই অবস্থাতেই তার ইেকালে এই ব্যাপারে তারা ছিল নিঃসন্দেহ বস্তুত রসুল্লাহ সাল্লা আলিয়াস্লামের বক্তব্য যখন তিনি শুনেছিলেন তখনই তার অন্তরে ইসলাম বদ্ধমূল হয়ে গিয়েছিল এই দুইজন লোক ইসলাম গ্রহণ করেছিল সত্যি কিন্তু তাদের ইসলাম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 তাদের ছাউনিতে ঢুকে তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বলল আমরা আলখাজ রাজগোত্রের রসুলুল্লা সাল্লু আলয়াল্লাম বললেন আচ্ছা মদিনার ইহুদিদের মিত্র তোমরা তাই না তারা বলল জি ঠিকই বলেছেন রসুলুল্লা সাল্লু আলহিম বললেন তোমরা কি একটু বসবে আমি কি তোমাদের সাথে কিছু কথা বলতে পারি তারা রাজি হলো রসুল্লা সাল্লু আলয়াল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন নবীজির কথা শোনার প্রতি তাদের খুবই আগ্রহ ছিল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 প্রথম মিটিংয়ে ইসলাম গ্রহণ করার পর সেই ছয় মুসলিম মোদিনায় ফিরে যাওয়ার আগে রসুল্লা সালামের সাথে পরের বছর হজের মৌসুমে আবার দেখা করার কথা দিল এদিকে মদিনায় তারা এক বছর দাওয়া কার্যক্রম চালালেন বছর ঘুরে আবার ফিরে এল হজের মৌসুম এবার ছয় জনের পরিবর্তে এলো বারো জন ছয় জন ছিল আগের বছরের আর বাকি ছয়জন নতুন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 আর যদি বেঁচে থাকতে শাস্তি দেযা না হয় তাহলে দেখতে পেলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন মদিনায় এমন কাউকে পাঠাবেন যিনি মোদিনা নমুসলিমদের ব্যাপারে দায়িত্বশীল হবেন তাদেরকে দিনই দিক নির্দেশনা দেয়া এবং মোদিনার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করার জন্য রসুল্লা সাল্লু আলহিম যাকে বেছে নিলেন তিনি হলেন মুসাব এবং ওমায়ের রাজে আল্লাহ আনহু অর্থাৎ মুসআ হলেন মক্কার বাইরে প্রেরিত আল্লাহ রসুলের প্রথম অ্যাম্বাসেডর মুসআ এবং এবং ছিলেন একজন প্রতিনিধি শিক্ষক এবং আলেম কোরাইশে ধনী পরিবারের সন্তান মুসআ মুসলিম হওয়ার পূর্বে তিনি ছিলেন মক্কার সবচেয়ে উচ্ছন্ন যাওয়া যুবক যার পরনে থাকত সবচেয়ে দামি জামাকাপড় শরীরে থাকত নিত্য নতুন সুগন্ধির ঘ্রাণ তার মা ছিলেন অনেক ধনী মুসআ ছাড়া আর কোন সন্তান ছিল না তাই একমাত্র ছেলেকে অনেক আদর করতেন কিন্তু যখন মুসআ ইসলাম গ্রহণ করলেন তখন তার মা তাকে ত্যাগ করলেন তার বিরুদ্ধে চলে গেলেন যে মুসআ শৈশব কৌশর যৌবন কাটিয়েছিলেন প্রাচুর্যের মধ্যে তিনি হঠাৎ সহায় সম্বলহীন এক যুবকে পরিণত হলেন জীবন হয়ে গেল রুক্ষ কঠিন মুসআ যখন ওহুদের যুদ্ধে শহীদ হন তাকে দাফন করার জন্য পর্যাপ্ত টাকা পয়সাও তার কাছে তার গায়ে যে জামাটি ছিল তা দিয়ে তাকে ঠিকমতো ঢেকে যখন চেষ্টা করছিলাম তখন তার পা বের হয়ে যাচ্ছিল আবার পা ঢাকতে গেলে মুখ দেখা যেত আমরা রসুল্লাহ কাছে গিয়ে বললাম এখন আমরা কি করবো রসুল্লাহাম তখন তাদেরকে কাপড় দিয়ে মুসআরের মুখ আর কিছু ঘাস দিয়ে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 ইসলামের ব্যাপারে কথা বললেন মুসাবের কথায় ওসায়েদের কি প্রতিক্রিয়া হয়েছিল তা বর্ণনা করেছেন আসাদ উসাইদ মুখে কিছুই বলল না তার চেহারায় বলে দিচ্ছিল ইসলাম তার হৃদয় দখল করে নিয়েছে তার মুখে ছিল প্রচ্ছন্ন এক আভা শান্ত প্রসন্ন একটা ছাপ মুসাবের বক্তব্য শেষ হলে ওসায়েদ তাকে বললেন এ দিনে প্রবেশ করতে হলে কি করতে হবে মুসাব তাকে বললেন আপনি পবিত্র হয়ে আসুন তারপর সলাত আদায় করুন পবিত্র হয়ে উসাইদ সালাদ আদায় করলেন এরপর মুসাফকে বললেন আমি আপনার কাছে এমন এক ব্যক্তিকে পাঠাচ্ছি যিনি মুসলিম হলে তার দলের সব লোকেরাও ইসলাম গ্রহণ করে ফেলবে এই বলে উসাইদ গেলেন সাহা দিবিনের কাছে উসাইদকে ফিরে আসতে দেখে সাহেব বিনোয় বললেন আল্লাহর কসম যে চেহারা নিয়ে সে গিয়েছিল ভিন্ন চেহারা নিয়ে ফিরে এসেছে একে বলে ফিরাসা ফিরাসা হলো কারো চেহারা দেখে তার সম্পর্কে বলে দেয়া আরবদের মধ্যে এই রীতি ছিল সাধ এবেন মোয়াজ জিজ্ঞেস করলেন কি হয়েছে উসাইদ বললেন সব ঠিকঠাক আছে তুমি চিন্তা করো না আসলে একটি সমস্যা হয়েছিল বনু হ্যারিস যখন জানতে পারল যে আসা তোমার ভাই তখন তারা বশত তাকে খুন করতে চেয়েছিল পুরো ঘটনাটি উসাইদ বানিয়ে বললেন সাওয়াজকে মুসাব্দ ওমায়ের কাছে পাঠানোর জন্য উসায়েদের মুখে এই কাহিনী শুনে সা খুব রেগে গেলেন তিনি বললেন কি তারা আমার ভাইকে খুন করতে চায় তিনি বর্ষা নিয়ে ভাই আসাদকে রক্ষা করতে চলে গেলেন এবং যাওয়ার সময় উসাইদকে বললেন দূর তুমি আমার কোনো কাজে আসলে না সাদকে আসতে দেখে আসাদ বললেন মুসআ যাকে আসতে দেখছ সে আওসের নেতা তাকেও যতটা পারো ইসলামের দিকে টানার চেষ্টা করো এদিকে সাহা বিন মোয়াজ তাদের দেখেই বুঝতে পারলেন যে উসাইদ ইচ্ছে করে গল্প ফেতেছে কারণ আসাদ বা মুসাব কাউকেই ভীত সন্তুষ্ট দেখাচ্ছিল না আসাদকে উদ্দেশ্য করে সাহাদ বিন মোয়াজ বললেন আসাদ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 এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে মদিনাবাসীরা বেশ খোলা মনের ছিল ওপেন মাইন্ডেড মক্কার লোকেরা যেমন ছিল না তারা অন্যের কথা শোনার ব্যাপারে মুসাব তাকে ইসলামের দাওয়াত দিলেন সােন ইসলাম লাভ করল দুর্গের চাবি মুসলিম হওয়ার পর সাহু প্রথমে তার লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন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 এবার আলোচনা করা যাক মদিনায় ইসলাম কিভাবে এত সহজে প্রভাব বিস্তার করল মক্কায় আল্লাহ আলাই ছিলেন নিজেই দায়ী অথচ বেশিরভাগ মুসলিম হয়নি অন্যদিকে ওমায় রহ দাওয়াতে ব্যাপক পরিবর্তনের সূচনা হয় আমরা বিশ্বাস করি হিদায়ত আল্লাহর হাতে তবে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যাক মদিনায় ইসলাম প্রবে সহজ হওয়ার পেছনে ফ্যাক্টরগুলো কি কি প্রথম কারণটি হলো বু আসে যুদ্ধ আউস এবং এই দুটি গোত্র দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল এক প্রকার এই যুদ্ধ যুদ্ধ। ছিল আদর্শের জন্য অহংকার ও গর্বের জন্য যুদ্ধ তুচ্ছাতি তুচ্ছ কোন ঘটনা থেকে বিরাট যুদ্ধে লেগে যাওয়া এটা ছিল আরবের কমন একটা ঘটনা বহুদিন ধরে আউস এবং খাজরাজের মধ্যে সংঘাত চলে আসছিল এই বিরোধকে কেন্দ্র করে আর এই বিরোধে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 তারা চাচ্ছিল এই সংঘাতের অবসান হোক এই হানাহানি দেখে তারা ক্লান্ত এবং বিরক্ত ছিল তাই যখন তারা রসুল্লাহ সাল্লু আলাইস্লামের কথা শুনল তখন এই ভেবে তারা আসান্বিত হল যে আল্লাহ আল্লাহতালা তার রসুলের মাধ্যমে তাদেরকে ঐক্যবদ্ধ করে দিতে পারেন আইসারদ আনহা বলেছেন বুআসের যুদ্ধ ছিল আল্লাতালার কর্তৃক রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামে হিজরতের জন্য নির্ধারিত একটি প্রস্তুতি এই যুদ্ধে তাদের প্রায় সব নেতা মারা পড়ে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 মদিনার ভেতরে বসে মোনাফিক সেজে সে চীবন ভর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যায় সেই ইতিহাস পরবর্তী পর্বগুলোতে বারবার আসবে ইনশা আল্লাহ আল্লাহ আসুরাবাকারা দুইশো ষোলো নম্বর আয়তে বলেছেন তুমি হয়তো কোনো জিনিস অপছন্দ করো কিন্তু তাতেই তোমার জন্য ব্যাপক কল্যাণ রয়েছে আউস এবং খরাজের মধ্যে সংগঠিত বুয়ার্সের যুদ্ধটি ছিল একটি রক্ষক্ষয়ী যুদ্ধ যদিও এই যুদ্ধে দুই গোত্রেরই অনেক ক্ষতি হয় কিন্তু তা তাদের ইসলামে প্রবেশে নিয়ামক হিসেবে কাজ করে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 আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব এল অথচ তারা পূর্বে কাফেরদের উপর বিজয় কামনা করত সুতরাং যখন তাদের নিকট এল যা তারা চিনত তখন তা অস্বীকার করল অতএব কাফেরদের ওপর আল্লাহর লানত সুরাবাকারা আয়াত উননব্বই অর্থাৎ আরবদের জানা ছিল যে ওই সময়ে একজন রসুলের আগমন ঘটবে এভাবে নোবতের ব্যাপারে আওসার খাজরাজ আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল আর এই কারণেই ছয় জনের সেই দলটি যখন রসুল্লাহ সাল্লাই এর সাথে কথাবার্তা শুরু করল তার একটু পরেই তারা বুঝতে পারল যে এই নবীর আগমনের হুমকি ইহুদিরা তাদেরকে এতদিন ধরে দিয়ে আসছিল এই কারণে মদিনার মশ্রিকদের জন্য নবীজিকে চেনা এবং ইমান আনা সহজ হয়ে যায় ইভিনী সাক রহিমাহুল্লা বলেছেন ইহুদিদের সাথে একই ভূমিতে থাকার কারণে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য ইসলাম গ্রহণ আরো সহজ করে দিয়েছেন ইহুদিরা ছিল কিতাবের অনুসারী তাদের অনেক জ্ঞান ছিল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 তো যাই হোক ইহুদিদের ইসলাম গ্রহণ না করার কারণ শ্রেফ ইগো আর কিছু না মোহাম্মদ সাল্লাহু আলি সালাম একজন আরব শুধু এই কারণেই তারা ইসলাম গ্রহণ করেনি তারা ইহুদি জাতির শ্রেষ্ঠত্ব নিয়ে অহংকার করত তাই তারা আরবদের সহ্য করতে পারত না আল্লাহ সাল্লাহু আলহিসাল্লামের আগমনের সময় পুরো পৃথিবী ছিল সিরকে লিপ্ত ছিটে ফোটা তাহিদ ছিল শুধু এই ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে এই সিরিজের শুরু দিকে একটি পর্বে আমরা একটি হাদিস উল্লেখ করেছিলাম যেখানে বলা আছে আল্লাহ পৃথিবীবাসীর দিকে দৃষ্টি দিলেন আরব অনারব সকলকে প্রচণ্ড অপছন্দ করলেন শুধু আহলে কিতাবদের কিছু লোককে ছাড়া এর কারণ হলো আহলে কিতাবদের বিশ্বাস দূষিত হয়ে গেলেও তাদের মধ্যে কিছুটা হলেও তাওহিদের ধারণা ছিল আরবদের মাঝে শেষ নবী পাঠানো ছিল ইহুদীদের জন্য একটা বিরাট পরীক্ষা ইতিপূর্বে তারা অনেকবারই আল্লাহর অবাধ্যতা করেছে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 ই হেব্বূন মন্ময় জিদন ফি সুদূরিহত উি আল ফুসি بِهِمْ ফস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 নিজেদের ওপর তাদেরকে অগ্রাধিকার দেয় যাদের মনে কার থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম কাম সুরা আল হাসর আয়াত নয় আলোচনা শেষ করার আগে মুসাবিনহর ব্যাপারে কিছু না বললেই নয় মুসআ ছিল একজন চমৎকার সাহাবি এক কথায় তিনি ছিলেন স্মার্ট তিনি জানতেন কাকে কি বলতে হবে কিভাবে বলতে হবে তিনি ছিলেন একজন অসাধারণ দায়ী দায়ী মানে কেবল সত্য কথা বলায় নয় বরং সত্য কথাকে উপযুক্ত উপায় তুলে ধরা আল্লাহ তালা সুরা আন্নাহলে বলেছেন উদ ই রবিল হিকমতি ওম হসনতি অজদি বিলতিহস ইন্ন রহুয় আলমু বিনৌ ববিলহ আল মুদী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 অনেকে জানে না আনসার বলতে আসলে দুটো গোত্রকে বোঝায় ইসলাম তাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছে যে দুটো গোত্র যেন একক সত্তায় পরিণত হয়েছে যাই হোক শেষ পর্যন্ত মোদিনা দাওয়াতের উর্বরিতে পরিণত হল ইসলামের কথা মোদিনার মুখে মুখে আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামকে তারা এখনো দেখেননি কিন্তু সবাই আল্লাহ রসুল সাল্লু আলাইসালামকে খুব মিস করছেন তার জন্য উন্মুখ হয়ে বসে আছেন মোদিনার মানুষের মনে উৎকণ্ঠা দুশ্চিন্তা আল্লাহ রসুল সাল্লু আলহিসালামকে ঘিরে কেমন আছেন তিনি কোথায় আছেন তিনি আল্লাহ রসুল্লের জন্য মদিনার মুসলিমদের এই ভালোবাসা এই অনুভূতির প্রমাণ আমরা পাই জাবির বিন আবদুল্লা রহ একটি কথায় তিনি বলেছেন আর কতকাল এভাবে আল্লাহ রসুল্লাহু আলাইস্লাম ঘুরে বেড়াবেন আর কতকাল মক্কা থেকে তাকে পালিয়ে থাকতে হবে আর কতদিন তিনি সেখানে ভীত সন্ত হয়ে থাকবেন জাবিরের এই কথা থেকে অব্যক্ত একটা কথার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর তা হল রসুল সাল্লাহু আল্লাম কবে মদিনায় আসবেন মদিনের এই চমৎকার পরিস্থিতির রিপোর্ট নিয়ে মোস আব দাওয়াতের তেরোতম বছরে আল্লাহ রসুল সাল্লুসাল্লামের কাছে হাজির হলেন আর এর পরেই ঘটল ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ যাকে বলে মোর ঘুরিয়ে দেওয়া ঘটনা তেমনই একটি ঘটনা সেটি হচ্ছে আঁকাবার দ্বিতীয় শপথ ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে সেই অসাধারণ ঘটনাটি সম্পর্কে শুনবো ওসাল আলাই মোহাম্মদ আসহাব আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুমুল্লা रेईन ड्रवस मीडियारिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईन ड्रफ्स मीडिया डट अर्ग raindropsmedia डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट